পৃথিবী বাংলার সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান दर्शे हादिसा बुलगुल माराम एक हारिसर कित सात अध इ शुरूते वीर्जप ना घटले गोसल फरज हतना परवर्ती विधान परिवर्तन हो जाए যেটি পরবর্তী হারিশ আমরা জানতে পারব তবে স্বপ্নদোষে যদি কেউ যদি স্বপ্নের মাধ্যমে দেখে যে নিজের স্বামীর সঙ্গে বা কেউ তার স্ত্রীর সঙ্গে বা অপরিচিত করে ফেললো কিন্তু তার বীর্যপাত ঘটল না সেক্ষেত্রে ইসলামের এই বিধানটি প্রযোজ্য হবে যে কিছু ভিজা বা পানি বা বীর্য না পেলে তাকে গোসল করা প্রয়োজন নেই দুই নম্বর হাদিস আমরা এই অধ্যায়ের বলবো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন क्ति जन तरज चार चार शाखा बोलते स्त्री हाथ दुई पा अथवा इत्यादि विभिन्न व्याख्या आठ कथा स्त्री मुस्लिम अतरिक्त शब्द बर्णा कर घटे जाना सब्यस्त हो गए फरज्रेबा बो एम जान आकिदा एम जर धारणा थे বীরজপাত ঘটলে গোসল ফরজ অজীব না তাদেরকে বলবো সময় যদিও কোন আনন্দ করে মজা করে কিন্তু তার মধ্যে যদি দুইজনের বীরজুপাত না ঘটে তবুও তাকে গোসল করতে হবে এটা ইসলামের বিধান এরপরের হাদিস যেটি সেটি হলো উম্মে সালামা رضي الله تعالى عنها تكي بنيتو تري بولن أن أم سليم وهي مرأة أبي طلحة قالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من غسل إذا احتلمت قال نعم إذا رأت المال الحديث متفاق عليه أم سلام رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم تري بولن قرين جاء أم سليم জামরা বলি মালিক স্বামীর সঙ্গে তার বিবাহ হয় এবং যখন সুলাইম ইসলাম গ্রহণ করেন তখন সে স্বামী ইসলাম গ্রহণ না করার জন্যে সে সাম দেশে ভেগে যায় এবং ওইখানে সে মারা যায় পরবর্তীতে মুসালাইম রাজি আল্লাহ করে তুমি অমুসলিম আর আমি মুসলিম দুইজনের একসঙ্গে কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তে মোহাম্মদীতে জায়জ নেই কাজেই আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনা ইসলাম গ্রহণটাই আমার জন্য আর অতিরিক্ত কিছু আমাকে দিতে হবে না সেটা আমরা না বলে বলবো যে দেখুন নারী উম বর্তমান আমাদের মা জন্য এক অনুপম দৃষ্টান্ত যে কোন ক্রমেই ইসলামের ছাড় দিতে পারেন নাই তার ওই ইসলাম গ্রহণটাকে মোহর হিসাবে চালিয়ে দিলেন এত সুন্দর চমৎকার নমুনা কদুয়া আমাদের জন্য আল্লাহ হে আল্লাহ রাসুল আল্লাহ রব আলিন তো সত্যকে লজ্জা করেন না মোহাম্ম আলমিন সত্যকে লজ্জা করেন না সত্য কথা মোহাম্ম আলমিন বলে দেন তাই একটা সত্য কথা আপনাকে জিজ্ঞেস করতে এসেছি এখানে উম সাল্লাম প্রশ্নটা করার আগে যেহেতু একটা ভূমিকা বানাইলেন যাতে করে তার এই প্রশ্নের আগেই কথাটা প্রশ্নের উত্তরের জন্য সহযোগী হয়ে যায় তাই উম সালাইম আল্লাহ তালানা আল্লাহ নবী আল্লাহামকে জিজ্ঞেস করলেন্লাম गोसल करते आल्ला नबी आलम नाम गोसल तो करते तब शर्तार जो बीर्जपात होता कन्म होते পানি বের হয়েছে এটা বুঝতে পারে তাহলেই তো তার মুসলিম রহমতুল্লাহ আলাই তাদের শশা গ্রন্থ সহি এবং সহি মুসলিমে বর্ণনা করেছেন তাহলে দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে পুরুষ যেমন পুরুষ যেমন তাদের স্বপ্ন দোষে বিরুদ্ধ হয় নারীদেরও হয় তবে মনে রাখতে হবে পুরুষদের চাইতে নারীদের কম হয় যেটা পরবর্তী কোন নারীর সঙ্গে বা নারীর সঙ্গে মিলন করেছে এমন দেখে স্বপ্নে এবং বীর্যপান ঘটে এমনটা নারীরাও হতে পারে হয়ে থাকে এ পর্যায়ে তা কি করতে হবে গোসল করতে হবে যদি বীজুপাত হয়েছে স্বপ্নে দেখতে পাচ্ছে বা স্বপ্ন কিছুই দেখে নাই তারপরও দেখতেছে ভিজে আছে কাপড় চোপড়ে তার বীজ লেগে আছে বলেছেন হালিয়া হালিয়া কোনো হাদা উমবে সালামা রাজি আল্লাহ বলেন আছে কি অসম্ভব মহিলাদের এটা হয় নাকি কারণ উম্মে সালামা রাজি আল্লাহ তার জীবনে ঘটে নাই বা এই ধরনের থেকে শুনে নাই কারণ নারীদের কম হয়ে থাকে যে কথাটা আমরা বর্ণনা করেছি তাই তিনি আশ্চর্য নাই হয় নারীদের কোনো যদি বীর্য ডিম্ব নাই থাকে তাহলে কি করে ছেলে কোন সময় বাবা বাবার বংশের মতো হয় চাচা ওদের মতো হয় আবার কোন সময় দেখা যায় मार खाला मामा इत्यादि तरफ नबीमेंपातरे ओ मतो बाये किच्चा चाचा तर मत किए खाला ओ मामा मत तुझा जा पुरुषर मत নারীরও কি মিলনের সময় বীর্যপাত ঘটে বা স্বপ্ন দোষ তাদের বীরজপাত ঘটে আর তাই তো কিছু বাচ্চা দেখা যায় মার মতো হয় কিছু হয় মার বংশের মতো আর কিছু হয় বাবার বংশের মতো। আর অন্য প্রমাণিত হয় সেটা হলো যে যারটা বেশি হবে তার সাদৃশ্য হবে অর্থাৎ স্বামীর যদি বীর্যর পরিমাণ তার শুক্র কীটের শক্তি বা বেশি পরিমাণ বেশি হয় তাহলে তার বংশের মতো হবে আর নারীর যদি হয় نارے پیسل کر پروش ہو برجو আবহাওয়া রাজা থেকে বর্ণিত তিনি বলেন সুমাম আসাল যখন ইসলাম গ্রহণ করলেন তখন আল্লাহ নবী আলহ্লা সাল্লাম তাকে গোসল করার জন্য নির্দেশ দিলেন এ হাদিস আব্দুল মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন যার মূল বোখারি মুসলিমের মধ্যে রয়েছে এ দ্বারা আমরা বুঝতে পারলাম কোন নন মুসলিম যদি অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে গোসল করতে হবে আল্লাহ নবী আলি বললেও অনেক সাহাবিরা ইসলাম গ্রহণ করেছেন যাদেরকে গোসলের ব্যাপারে আল্লাহ নবী কিছুই বলেন নাই এর মানে আমরা বুঝবো যে ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করতে হবে কারণ তার প্রতি সে অপবিত্র অবস্থায় থেকেছি ইত্যাদি ইত্যাদি এবং অমুসলিম অবস্থায় তার কোনো প্রতি তো কোনো প্রযোজ্য নয় এজন্য বলবো যে ফরজ গোসল ছিল গোসল করে নাই। এখন গোসল করে আদা করতে হবে বা অপবিত্র ছিল এখন পাক হতে হবে এই ধরনের কথা বলা যাবে না এই যে অমুসলিম তার উপরে ইসলামের যে কোনো বাধা নিষেধ বিধান প্রযোজ্য নয় ইসলাম গ্রহণ করার পরেই প্রযোজ্য বন্ধুগণ ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা সকলকে আজকে যুব সমাজ বিভ্রান্ত আজকে আমরা ছেলেদের কি শিক্ষা দিচ্ছি কি জবাব দিবে আল্লাহর কাছে সেদিকের আড্ডাখানা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে মানুষের পূজা চলছে আল্লাহর পূজা বাদ দিয়ে নিজেপ করবে রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল প্রেজেন্স মরাল ইঞ্জিনিয়ার প্রমোটার achieve let us in a life today the solution given in the teachings of muhammad bin waqil bin sallam dua the weapon of a believer worship allah worship allah this is a purpose of our life aira ansay fatima kodia noor armaan madiha qadeer sultan sheikh faz siddiqui farooq naik science without religion is lame. and religion without science is blind real happiness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 আলহামদুলিল্লাহ মহানবুল্লা আলমিন আমাদেরকে এক মহা সুযোগ করে দিয়েছেন এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় হারিয়ে না ফেলি এই সুযোগ থেকে যেন আমরা বঞ্চিত না হই বরং আমরা একটা সময় করে এই পৃষ্ঠ বাংলার ধারাবাহিক আদর্শ হাদিস শোনার জন্য আমাদের ব্যস্ততার মধ্যেও একটা সময় আমরা বের করে নেওয়ার চেষ্টা করি আমার আবু তারা থেকে বর্ণিত তিনি বলেন সুমাম আসাল যখন ইসলাম গ্রহণ করলেন আমরা বুঝতে পারলাম কোন নন মুসলিম যদি মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে গোসল করতে হবে আল্লাহ নবী আলি সাল্লাত নির্দেশ করলেন তবে এই নির্দেশটা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 অপবিত্র অবস্থায় থেকে ইত্যাদি ইত্যাদি এবং অমুসলিম অবস্থায় তার প্রতি তো কোনো প্রযোজ্য নয় এই জন্য পাক হতে হবে এই ধরনের কথা বলা যাবে না এই জন্যে যে অমুসলিম তার উপরে ইসলামের যে কোনো বাধা নিষেধ বিধান প্রযোজ্য নয় ইসলাম গ্রহণ করার পরেই প্রযোজ্য এই আমরা বলবো যে এটা উত্তম গোসল করে নেওয়া এটা আবুদ খুদিরাজ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন গোসল ইয়ুমাহ জুমার দিনে গোসল মুসলিম আবু দাউ নাসাই তিরমিজিমাজা সাতটি কিতাবে এই হাদিসটি এসেছে অত্যন্ত বিশুদ্ধ এবং শক্তিশালী হাদিস এই হাদিসে আল্লাহ নবী আলিস্লাম জুমার দিনের গোসলকে অজীব করে দিয়েছেন প্রতিটি পুরুষের প্রতি কারণ নারীদের প্রতি পার্থক্য যে এ ব্যাপারে অনেকেই মত দিয়েছেন আর বিশেষ করে আল্লাহর নবী আল্লাহ সালামের যুগে পানি পানির খুব সংকট ছিল যার পরে সেই যুগে মানুষ ঢিলা টিলা দিয়ে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেন পেশাবার পরে আর গোসল নিয়মিত করতে পারতেন না তাদের শরীর থেকে একটা গন্ধ বের হতো কেউ কেউ বলেছেন আর যার ফলে জুমার দিনে কষ্ট পেতেন তাই আল্লাহ নবী আহস্লাতাম ওয়াজিব করে দিয়েছিলেন সেই যুগের সাহাবাইক্রামদের প্রতি জুমার দিনের গোসলকে। আসলে এ ধরনের ব্যাখ্যা কেউ বলেছেন আমরা বলবো যে হারিস যেহেতু বিশুদ্ধ এবং এর বিপক্ষে গোসল বা মানে দেওয়ার দিক থেকে বিশুদ্ধ হওয়ার দিক থেকে একটু কিন্তু নিম্ন মানের কাজেই এই দিনে অরজ গোসল মনে করে নেওয়া বা যারা সুন্দর বলেছেন সে মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বিশেষ করে জমার দিন যেহেতু মুসলমানদের একটা সাপ্তাহিক ঈদের দিন আর ঈদের দিনে মানুষের প্রয়োজন মানুষের উচিত গোসল করা উত্তম কাপড় পরা আতুর মা বলছেন তাদেরকে বলবো যে সেদিনের গোসলের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত এরপরে যাহা দিস ওয়ান্লাম জুমা আর যে গোসল করবে সেটাই তার জন্য কি হবে উত্তম হবে এটাই হবে তার জন্যে উত্তম এই জুমার দিনে গোসল করে নেওয়া এটাই হবে উত্তম এটাই হবে সুন্দর কাজ তবে যদি গোসল না করতে পারে তাহলে কমপক্ষে উঁজু করে তো নামাজ পড়তে যাবে এটাই হবে তার জন্য উচিত বন্ধুগণ জুমার দিনের গোসলের ব্যাপারটা বলছিলাম কেউ বলছে ফরজ আর কেউ বলছে অজীবা কেউ সুন্নত আসলে সুন্নতের ব্যাপারের হাদিস বর্ণিত হয়েছে কিন্তু এ হাদিস যে হাদিসের ফরজ বলা হয়েছে অজীব বলা হয়েছে তার চাইতে মানগতভাবে একটু নিম্নমানের যদিও সে তার হাদিস এজন্য আমরা বলবো যে কমপক্ষে সুন্নত থেকে তো নিচে আসে না এই সুন্নতকে আমরা পালন করার চেষ্টা করব ইনশাল আহমাদ আর এই হালিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য বলেছেন তাহলে আমরা জুমার দিনের গোসলের ব্যাপারে গুরুত্ব দিব এই দিন গোসল করে আমরা ভালো কাপড় পরে আঁতর মেখে আমরা মসজিদে যাব। এটা আমাদের জন্য একটা কি হবে ইসলামের সুন্দর পদ্ধতি ও নিয়ম হবে মধুগো এরপরে হালিস আবুদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ স্ত্রীর সঙ্গে সহবাস করে করার পরে আবারও বা অন্য বর্ণায় আছে এটা মুসলিমের বর্ণনা কিন্তু হাকেমের বর্ণনা একটু অতিরিক্ত এসেছে যে সেটা হলো কি অন্য আনসা কারণ দ্বিতীয়বার মিলনের জন্য এটা শরীরকে কি করে চাঙ্গা করে দেয় একটা प्रफुल्लार शरीर मध्य आज प्रथम उजुम क्योंकि मानुष जो तरह बीर्जपात घटे घटार पर शुए अवस्था होते एक अवस्था हल कि गोसल कर घुमानो और एक हल कि गोसल ना कर उजुरा घुमान আর তাহলে উজুও নাই গোসলও নাই সেটাও কিন্তু জায়জ উত্তম হলো করে নিয়ে তারপরে ঘুমানো যদি সেটা না পরে উজু করে নিয়ে তারপরে ঘুমানো কারণ উজু যদি না করে ওই ঘরে আল্লাহ প্রবেশ করে না আপনার ঘরটা আল্লাহর ফেরিস্তা প্রবেশ করা থেকে বাধা করে রাখবেন এটা করা ঠিক হবে না এজন্য গোসল করিলে তো উত্তম না হলে কমপক্ষে উজু করে নেওয়া আর উজু না করলে জায়জ রয়েছে কিন্তু ফেরেস্তা রাহমতের ফেরস্তা আপনার ঘরে প্রবেশ করবে না এমন একটি আলোচনা আপনাদের ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রব আহমিন পরবর্তী পর্বে আপনাদেরকে আলোচনা শোনার দেখার তফিক দান করুন এই কামনা করে শেষ করছি আমরা আসসালামাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত